সাদ রাজিল তার পিতা হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন সকাল বেলায়। সাতটি আজওয়া অর্থাৎ উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন কোনও বিষ ও জাদু তার ক্ষতি করবে না